মারাম প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় পুনঃ সম্প্রচার দুপুর দেড় বাংলাদেশে ফর হিউম্যানিটি সালামুকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওাল আকবতুল ও সালাত ওসহাবিহি আজমাইন আত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা রিয়াদুল সালহিন থেকে আলোচনা শুনে আসছি তো আজকে এই বই থেকে যে বিষয়ে আমরা আলোচনা করবো যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হলেই بأبو فضل زعفة المسلمين والفقراء والخاملين دوربال نشو غريب ايبو اوكتو مسلمانير قزلوب غريب مسكين واشوهاي منوشن پركي شوريوتير تدير شانتنار کنو باني آچه کینا اسکر الله چونا ايبشو شنبه انشاء الله تعالى ايبشو الله تعالى بولين سورة كحافر اتشنا مراه تالا بولين وصبر نفسك مع الادينة জাত কে আপনি ওই সমস্ত লোকের সাথী বানি সমস্ত লোকদের সাথী হয়ে আসি যারা তাদের প্রতিপালককে সকাল সন্ধ্যায় তারা ডাকে ইউরি ইউরিদাহ কেন ডাকে তার জন্য। সন্তুষ্ট আপনার চক্ষুকে তাদের কাছ থেকে ফিরিয়ে নেন না তাদের কাছ থেকে ফিরিয়ে নেন না তো আল্লাহ তালা তার নবী মোহাম্মদুর রসুল্লাহামকে বলেছে যে আপনি দুনিয়ার রং দেখে যে কে লিডার বা বড় সেটা না দেখে গরিব হলেই হবে না যে মানুষগুলি আল্লাহকে ডাকে সকাল সন্ধ্যায় এবং তার উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্ট এ ধরনের মানুষের সাথে আপনি থাকেন বলা তাই দোয়না কানহোম আপনার তুই চক্ষুকে তাদের কাছ থেকে আপনি ফিরিয়ে এলেন না সর্বক্ষণ তাদের কাছে থাকুন তো এই আয়াত দ্বারা আমাদের সাথী সঙ্গী কাদেরকে বানাচ্ছে যারা নাকি এই দুনিয়ায় অসহায় কিন্তু দুনিয়ায় হয়তো তাদের কোনো সম্মান মর্যাদা বা দুনিয়ার অনেক অর্থ নাও থাকতে পারে কিন্তু তারা যদি আল্লাহর ইবাদত করে সকাল সন্ধ্যা আল্লাহকে সন্তুষ্ট ডাকে তাহলে তাদেরকে আমাদের বন্ধু বানাতে হবে আল্লাহিন তিনি বল আমি কি তোমাদেরকে জান্নাতি কারা এটা বলব না বলছেন কুল্লু দিন প্রত্যেক দুর্বল এবং মানুষ যাদেরকে তুচ্ছ মনে করে আল্লাহব দুনিয়া তাদের কোনো মূল্য নেই মানুষ তাদেরকে পাগল মনে করে তাদেরকে সমাজে কোনো মূল্য নেই কিন্তু তারা দিনদার ইমানদার আজকাল গরিব হলেও অসহায় আমাদের সমাজে আজকাল বহু গরিব আছে গরিব হওয়াটা এখতি আমার নিজের ইচ্ছে গরিব হয় না আল্লাহ যার ভাগে যা রাখে সেটা হবে কিন্তু সেই গরিবীটা তাকে আল্লাহর যে সিদ্ধান্ত সেটাকে মেনে নিতে হবে এবং এই গর্বতের উপরে তাকে সন্তুষ্ট থাকতে হবে এবং সে আল্লাহর এবাদত করে তো এই ধরনের যে গরিব দুর্বল এবং মানুষ তাদেরকে তুচ্ছ মনে করে কিন্তু সে ব্যক্তি ইমানদার মানুষ তো এই ধরনের মানুষ এরা আকসমাল আবার রাহু বলছেন এই ধরনের মানুষ যার নাকি দুর্বল এরা যদি কোনো কাজ করার ক্ষেত্রে কসম খেয়ে বসে তো আল্লাহ তাল্লার উপর ভরসা খেয়ে যদি তারা কসম করে তাহলে আল্লাহ তালা তার কসমটাকে পরিপূর্ণ করার জন্য তাকে আমি কি তোমাদেরকে বলবো নাস্তাক প্রত্যেক কঠোর ব্যক্তি মানিস একেবারে তার আচরণটা অত্যন্ত কড়া কঠোর ব্যক্তি জিন মুস্তাকিন অহংকারী ব্যক্তি এই বিষয় আর হাদিস عن ابني عباس سهل بن سعد الساعدي رضي الله عنه قال مر رجل على النبي صلى الله عليه وسلم فقال لرجل عنده جالس ما رايك في هذا সুন্দর একটা হাদিস আবু আব্বাস সাহল বিন الله تعالی তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু رجل على النبي صلى الله عليه وسلم একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে মা রাও কাফি হা দা রাজ এই মানুষ সম্পর্কে তোমাদের ধারণা কি এই লোকটা কেমন বা এই সম্পর্কে তোমাদের কিছু জানা আছে ফাঁকাল তারা বললো রজল আস বাপ নাস তো বড় মানে বংশীয় লোক সম্ভ্রান্ত লোক বড় বংশের মানুষ হা যা হিঝরিউন ইন খাতা বাহা দেখতেও সুন্দর পয়সাও আছে সমাজে তার অনেক প্রভাব বলেন তার অবস্থাটা হলো এই যে এরকম কোনো একটা পুরুষ যদি কোনো মেয়েকে যদি বিবাহর প্রস্তাব দেয় তাহলে সে রাজি হবেই ওয়া ইনসাফা ইউসাফা আর সমাজে তার এত দাপড় যে এই ব্যক্তি যদি কারো বিষয়ে কোনো সুপারিশ করে তাহলে সেই সুপারিশটাও গ্রহণ করবেসুরাম আল্লাহ চুপ থাকলেন সুম্মা মার্ল একটু পর আরেকজন ব্যক্তি আসলো সবকিছু আল্লাহর ইচ্ছা আল্লাহ আমাদেরকে হয়তো এইভাবে বুঝাতে চাচ্ছেন এই একটু পরে আর ব্যক্তি তার সামনে অতিক্রম করলো ফকা আল্লাহ রসোল আসসালাম তখন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন তার সাহাবিদেরকে মা রা ইউ কফি হাদা এই ব্যক্তি সম্পর্কে তোমাদের ধারণা কিসলমিন এ তো গরিব বেচারা মুসলমান একটা গরিব মুসলমান মিসকিন মুসলমান এই বেচার অবস্থা হলো এমন যে সে কোথাও বিবাহ প্রস্তাব দিলে সেটা গ্রহণ হয় না কিছু নেই বিবাহ কেউ বসতেই চানা আর এ যদি সমাজে কারো জন্য আল্লাহ ইউসমা আর সে যদি কোনো কথা বলে তার কোনো কথা শুনবে না দুর্বল মনে করছো এই ব্যক্তি ওই আগের ব্যক্তির মতো দুনিয়া ভরে মানুষের সংখ্যার চাইতে এই ব্যক্তি উত্তম বেশি আল্লাহ দেখাচ্ছে যে গরিব হওয়া দুর্বল হওয়া কষ্টের জীবন দুনিয়ায় জীবন যাপন করা এতে কোনো দোষের কিছু নেই যদি আমি আল্লাহর এই সিদ্ধান্তকে আমি মনে প্রাণী মেনে নিই আমি যদি রাজি হয়ে যাই যে আল্লাহ তারা আমাকে যে অবস্থা রেখেছে আলহামদুলিল্লাহ এটা বলার মতো যদি আমাদের ক্ষমতা থাকে তাহলে আল্লাহ না ওর ভিতরে মঙ্গল নেই এটা দুনিয়ার একটা জিনা সৌন্দর্যতা মাত্র যে আল্লাহ তোমাকে যেটা দিয়েছে এর ভিতরে মঙ্গল আছে ইনশা আগে হাজিস আসতেছে যে জাহান নামে সবচেয়ে বেশি ধনী লোক যাচ্ছে জাহান নামে আর গরিব লোক যাচ্ছে জান্ন কারণ পয়সা যত বেশি হবে আল্লাহ হয়ে যায় বলেছেন জান্নার জান্নাত এবং জাহান্ন তারা পরস্পর ঝগড়া শুরু করে দিয়েছে তো ঝগড়া বলতে সে বলছে আমি কাকে নিবো ও বলছে আমি কাকে নিবো এটা নিয়ে তাদের বিতর্ক শুরু হয়ে গেছে আমার ভিতরে যারা দাম্ভিক এবং যারা গর্ব করে চলে তাকাব এবং যারা অহংকার করে চলে তাদেরকে আমার ভিতরে থাকতে হবে ওকয়ালাতিল জানা আর জান্নাত বলছে আর আমার মাঝে থাকবে কারা যারা গরিব তারা থাকবে আমাদের মাঝে শান্তির জায়গা আমি যাকে চাইবো তাকে দয়া করে তোমার শান্তিতে দিব না কি আন্না রাজাবি হে জাহান্নাম তুমি হলো আমার পক্ষ থেকে শাস্তি শাস্তির জন্য তোমাকে তৈরি করেছি मार द्वारा शास्ति दीबली झगड़ारण नहीं तुम्हें भरब तुम के भरब अल्लाह अकबर तर मैं कि लोक है जहान नामी लोक है क्यू जाननाते कारा जाहार नामी कारा जाए जानते একজন বড় ব্যক্তিকে আল্লা উপস্থিত করবেন হাজির করবেন আল্লাহ নিকটে তার শরীরের কোন মূল্য আছে বলছেন মোটা মানুষ আল্লাহ তালা তাকে একটা একটা মাসির পাখার পর্যন্ত মূল্যায়ন করবে না তার মানে কি আল্লাহ তালা আমার শরীর দেখবেন না আমার সৌন্দর্যটা দেখবে না আমার চেহারা সুর দেখবে না আল্লাহ তালা দেখবেন আমার অন্তর আর আমার আমল এটার মূল্যায়ন হবে কেমন দিন সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এখনই ছোট্ট একটি বিরতি বিরতির পর আবার আপনাদের সামনে আলোচনা নিয়ে উপস্থিত হব ইনশা আল্লাহ মানবতার পথ প্রদর্শক আলকুর আনুল করিম কি ওসিয়াত করেছে মানব জাতির জন্য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 প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটায় সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে ডায়লগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবেট ডিবে স ডাকুন কোরআনের একদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে বের হবে আবার কপালের উপরে মানুষ বেশি নেশাদার দ্রব্য পান করবে নারী বেশি হয়ে যাওয়া মানুষ নির্দ্বিধায় তার পিতা কে হত্যা করবে এ আমাদের অনেক লক্ষণ জানার জন্য দেখুন শাইখ আব্দুর রাজ্জা সাথে কিয়ামতের আলাম सम्मानित श्रोताओ दर्शक मंडल आज के दर्जे गरीब দুর্বল নিঃস এবং করতো সাহবান অথবা হাদিসে একটা কালো মহিলা সম্পর্কে সাহাবি বলেছেন অথবা কোন একজন খাদেম কোন একটা ছেলে সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে কিন্তু ঘটনাটা হলেই। যে এরা মসজিদ পরিষ্কার করতো ফা ফা ফ্লু সালাম তাকে দেখলো যে নাই মসজিদে অনুপস্থিতা ওই ওই রাখালকে কি পেল অনুপস্থিত পেল আনহা তো আল্লাহ তার সম্পর্কে জিজ্ঞাসা করলেন ফাঁকা আলু তারা বললেন মাত ওই ব্যক্তি মারা গেছে সে তো মারা গেছে তারা এমন অবস্থা যে ধনী মানুষ মারা গেলে যায় লোক বেশি হয় আর গরিব মানুষ মারা গেলে যায় লোক কম হয় আর কারণ আল্লাহ কি বলেছে জানা যায় সব বেশি আল্লা নবী বলছেন কেউ যদি জানা যায় তাহলে এক কেরাত সব মানে একটা বড় পাহাড়ের সমান সব আর দফন পর্যন্ত থাকলে দুই কেরাত দুই পাহাড় পরিমাণ সব তাহলে ধনীদের জানা যায় লোক বেশি হয় গরিবদের জানাজায় লোক কম হয় কারণ কি আল্লাহ নবী বলছেন যে মুসলমানের প্রতি মুসলমানের হক মারা গেলে জানাজা যেতে হবে এটা এই চেতনা আমাদের কে আছে বলেন বললেন তার সম্পর্কে আমাকে বললে না কেন তো বলেন কষ্ট হবে কখন কোন অবস্থায় আছেন তারা যেন এটাকে হালকা মনে করলো ফক আলা আল্লাহ বললেন্লাহা বলছেন আমাকে কবর দেখাও কবর কোথায় সেখানে দেখাও ফসল্লাহা আবার নিশ্চয় এই সকল কবর অন্ধকারে ভর্তি কবরে এ কোন আলো আছে আরো নাই অন্ধকার জায়গা বলছেন আমি যদি তার জন্য দোয়া করি করে আল্লাহটা বঞ্চিত আবু রাজা আল্লাহ তিনি বলেন তারা যখন মানুষের দরজায় যায় মানুষ তাদেরকে ধিকার দিয়ে সেখান থেকে বিতাড়িত করে দেয় বলছেন এরকম বহু মানুষ এমন আছে লাউ আকসমা আল্লাহিল আবার তারা যদি আল্লাহর উপর ভরসা হয়ে কোন কিছু করার জন্য কসম খায় তাহলে আল্লাহ তালা তার কসমটাকে পরিপূর্ণ করার তৌফিক দান করেন তো এখান থেকে বুঝে আসতেছে যে যারা গরিব অনেক সময় সমাজ তাকে দুর্বল মনে করতো আমি একটু কথা আগেও বলেছি যে সব গরিব এরকম নয় একটা তো ভিক্ষার পেশা আমরা বানিয়ে নিয়েছি নিজেকে ভিক্ষার পেশা বানিয়ে নিয়েছি এই ধরনের পেশা আগে আমরা হাদিস শুনবো যে এটাকে ভিক্ষা ভিক্ষুক বলা হয় না মিসকিন এটার নাম নয় যে মানুষের দোরদুয়ারে খানা এক লোক মা দুই লোকমার একটা খেজুরের জন্য ঘুরে বেড়ায় এই ধরো মিষ্কিন নয় হলো ওই ব্যক্তি যে তার ইনকাম দিয়ে চলতেও পারে না মানুষের কাছে চাইতেও পারে না মানুষ গরিব বলে তাকে বুঝতেও পারে না কিন্তু সে পেশার আসলে সে গরিব মানুষ তো আল্লাহ সাহেব বলেন যে এরকম কিছু মানুষ হবে যাদের অবস্থা ভাবে অত্যন্ত দুর্বল হবে কিন্তু আল্লাহ তার এবাজত করার কারণে আল্লাহ তার প্রতি রাজি এবং খুশি হওয়ার কারণে তার সাথে আল্লাহর কানেকশানটা অত্যন্ত দৃঢ় থাকবে وعن اسامه رضي الله عنه, عنه قال قمت على باب الجنه فاذا عامه من دخلها المساكين واصحاب الجد محبوسون غير ان اصحاب النار قد امر بهم إلى النار اسامه رضي الله تبارك وتعالى বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি قمت على باب الجنه আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম যখন তিনি যখন মিরাজে গিয়েছিলেন আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকলাম তো দেখলাম যে অধিকাংশ মানুষ করছে তারা গরিব এরপরে জাহান্নকেও দেখলাম তাদেরকে জাহান্নামে উল্টা করে তাদেরকে নিক্ষেপ করা হচ্ছে ও কুমতু আলা বাবিন্নার এরপরে জাহান্নামের দরজা দাঁড়ালাম তো দেখলাম অধিকাংশ জাহান্নামে প্রবেশকারী তাদেরকে মহিলা পেলাম অন্য ওয়াইতে আছে যে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছেন মহিলারা হে আল্লা নবীলাম নাহানুনি ও আমরাও সাল করি পুরুষরাও করে আমরাও সম শ্যাম পালন করি তারাও করে তো আমাদের সংখ্যা জাহান নামে বেসি যাবে এর কারণ কি মহিলারা জিজ্ঞাসা করলো যে আমরা জাহান বেশি যাব কারণ কি বলছেন তোমাদের মাঝে দুটা খাসলত খুব খারাপ দুটা অভ্যাস মারাত্মক খারাপ অভ্যাস আছে এই দুই অভ্যাসের কারণে তোমাদের সংখ্যা জাহান নামে বেশি যাবে বলছে কি সেটা বলছেন তাকফুরাল আশির তোমরা স্বামীর নাফর মানি স্বামী তাকে খাওয়াই পান করাই স্বামী তার ভারণ পোষণের সমস্ত কাজ করে কিন্তু তার জীবনের শেষ মুহুর্তে তার কোন একটা দাবি যদি সে না মানতে পারে তখন সেই মহিলা বলে দেয় যে আজীবন তো তোমার কাছ থেকে কিছু চেয়ে পাই না সব কিছু মানে সে ঠোকরায় দে না করে দে আরেকটা বলছেন ও তাকে গিবা গিবত বেশি করো মহিলারা পরনিন্দা বেশি করো অন্য রেবায়তা আসে তাকে লান বেশি করো অভিশাপ বেশি দেয় অভিশাপ বাচ্চাদের উপর দেয় অভিশাপ মানুষের উপর দেয় তুই মোরা যা তুই এটা হ সেটা হ তো এটা ঠিক না এটা ঠিক না তো আল্লাহরী বললেন যে চাইতে বেশি একটু মনোযোগ সহকারে নাকি আমি সংক্ষিপ্তভাবে বাংলায় আপনাদের সামনে উপস্থিত করছি আবু হাজে আল্লাহ তিনি বলেন যে রসুর হাসান বলেছেন যে কোলে অবস্থায় কোনো শিশু বাচ্চা তার কোলে মায়ের কোলে তিনটা শিশু তারা কথা বলেছে অর্থাৎ কথা বলার সময় আসার পূর্বেই তারা কি বলেছে কথা বলেছে মাস পনেরো দিন বিশ দিন পরেই ওই বাচ্চা কথা বলেছে এ ধরনের ছোটো বাচ্চা যে মায়ের করে কথা বলেছে এ ধরনের তিনটা বাচ্চা বলছেন একটা হলো ইশা এবিনে মারিয়াম যখন তার মা মারিয়াম যখন তাকে কোলে করে নিয়ে যখন সেই সম্প্রদায়ের কাছে এসছিল তখন বলেছিল যে হে মারিয়াম তুমি এ ছেলে পেলে কোথাও বার তোমার মা বাপ ভালো ছিল তোমার ভাইও ভালো ছিল তো তুমি এই ছেড়ে কথা তো সে বলেছিল যে আল্লাহ আমাকে কথা বলতে নিষেধ করেছে ছেলেকে জিজ্ঞেস করো তো ছেলে কোল থেকে বলেছিল করা আব্দুল্লাহ আতান ওই শিশু সন্তান কথা বলেছিল যে আমার মাকে তোমরা অপবাদ দিচ্ছ ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব আল্লাহ আমাকে কিতাব দিবেন ও জালানী নাবিয়া এবং আল্লাহ আমাকে নবী বানাবেন তাহলে ছোটবেলায় কথা বলেছে আর দ্বিতীয় যেটা সেটা হলো হয় জুরাইজ একজন ব্যক্তি বলছেন বাণী ইসরা যারা ছিল তাদের মাঝে জুরাইজ নামে একজন ব্যক্তি যে অত্যন্ত এবাদত গুজার বান্দা ছিল এবাদত করে তো বলছেন এই জুরাইজ যখন সে সলাতরত অবস্থায় থাকে সলাত আদায় করতেছে নামাজ পড়ছে তখন পিছন থেকে তার মাটাকে দেখছে বলছেন ইয়া জুরাইজ বলছেন এই জুরাইজের জন্য একটা এবাদতখানা ছিল शेष इबादतर ज्यागल मर्जिद गर्जा बोलें जेटा से इबादत करत तो इबादत करत तो इबादत करा अवस्था सलाद आदाय अवस्था तरह बिल्छे डाकईरा फी उम्मी सला तम जुरछे हाय अल्लाह सलाद पढ़ती माओ डाकतीदिगे जा सलाद परि ना कि मायर डाके सारा दे मायर डाके सारा दे সালাতরত অবস্থায় আছে দ্বিতীয়বার আবার ডেকেছে অন্যদিন দ্বিতীয় দিন আসে তখন দেখে সে সালাতরত অবস্থায় তো বলছেন ইয়া জুরাইচ হ্যাঁ জুরাইচ মা তাকে ডাকছে তো বলছে আয় আল্লাহ আমার সালাদ আদায় করি নাকি মার ডাকে সাড়া দেয় তো মার ডাকে সারা না দেয় সে সালাতরত অবস্থায় করেছে তৃতীয় দিন একই অবস্থা তো যখন তিন দিন এই ঘটনা ঘটেছে তখন ওর মা নারাজ হয়ে রাগ করে তার জন্য বদয়া করেছে বলছে তোর এতই এবাদতের যে আমি তোর কাছে দিন দিন আসলাম তোকে ডাকলাম তুই কি আমার একদিনের ডাকল সারাদিনই না তো বলছেন যে আল্লাহ আয়াল্লা তুই আমার এই ছেলেটাকে অতক্ষণ পর্যন্ত মৃত্যু দিবি না যতক্ষণ পর্যন্ত সে একটা প্রতিতার চেহারা না দেখে বদোয়া দিল তো আল্লা নবী বলছেন যে কোনো মা বাপ যেন সন্তানকে বদদোয়া না দেয় বদদোয়াটা তাদের লেগে যায় বলছেন সালাহাতুল মুস্তাজাব তিন শ্রেণী মানুষ আছে যাদের দোয়া আল্লাহ তারা ডাইরেক্ট কবুল করে নেয় তাদের দোয়া আল্লাহ ফেরত দেয় না একটা হলো দাওয়াতুল মুসাফির কোন সফর অবস্থায় দোয়া করে আল্লাহ দেন না দাওয়াতুল ওয়ালিদ পিতা মাতা সন্তানের জন্য দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে নেয় আর দাওয়াতুল মজলুম মাজলুমের দোয়া তো এখানে তার মা মনে কষ্ট পেয়ে সন্তানের জন্য বদদোয়া করেছে আর সেই বদদোয়াটা এখন কি হবে বদ্ধটা কেমন তার উপর লাগল তো এ বিষয়ে যেহেতু সময় শেষ এ বিষয়ে পরবর্তী দর্শে শোনার জন্য আন্তরিক আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি এ বিষয়ে পরের দর্শে আলোচনা আসবেন সাল্লাত আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফি দান করুন ও আখির উদ্দানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি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 হেদায়তের ব্যবস্থা করেছিল কোরআন উইল রিমেইন মোস্ট মডার্ন বুক এভার এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে मदानी आसन कुरान दिए जीवन गड़ी प्रति रविवार और मंगलवार सन्ध्या साढ़े पांच ट्रचार सकाल छंगे पीट टी